পরিবেশিত অডিও লিচার সিরিজ উমাহ এই সিরিজ আলোচিত হবে আলহিমের সম্মানিত স্ত্রীদের জীবন কথা আলহামদুলিল্লাহ উম্মাত সিরিজের আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগতম আজকের পর্বে আমরা জানবো উমুল মমিনুল হারিজ রাহু আনহা এর জীবনী জুয়াইরিয়া রাদি আল্লাহু আহার সাথে রাসুলল্লাহ সল্লাহ আলহিসাল্লামের বিয়ে হয়েছিল পঞ্চম হিজড়িতে সে সময় জুয়াইরিয়া রদি আল্লাহু আহাসহ রাসুলের মোট ছয়জন স্ত্রী জীবিত ছিলেন আর আমরা জানি রাসুল্লাহ সাল্লাহসাল্লামের স্ত্রীদের মধ্যে দুইজন রাসুলের জীব দশাতেই মারা গিয়েছিলেন এবং তারা হচ্ছেন খাদিজা বিন্তু খোয়াইলিদ এবং জাইনাবিন্তু খুদাইমা রদি আল্লাহ আনহুমা তাই তাদের দুজনকে সহ জুয়াইরিয়া রাদি আনহা আহা ছিলেন রাসুল্লাহ সল্লাহু আলহিহ আসাল্লামের অষ্টম স্ত্রী জন্মের পর জুয়াইরিয়া বিনতুল হ্যারিসের নাম রাখা হয়েছিল বার্রাহ বার্রা শব্দের অর্থ অত্যন্ত পুণ্যবতী এই নামের মধ্যে আত্মপ্রশংসার ভাব থাকায় রাসুল্লাহ সাল্লাহু আলহিাসাল্লাম এই নামটি অপছন্দ করলেন তাই বিয়ের পর রসুল্লাহ সাল্লাহু আলহিহাসাল্লাম বার্রার নতুন নাম রাখেন জুয়াইরিয়া জায়রিয়া এই শব্দটি থেকে জুয়াইরিয়া শব্দের উৎপত্তি যার অর্থ ছোট্ট বালিকা যদিও তখন জুয়াইরিয়া রাদি আনহার বয়স ছিল বিশ বছর এই বয়সের মেয়েকে বালিকা বলা যায় না তবে আইসা রাদি আল্লাহু আনহা বাদে অন্যান্য উম্মুল মিনিনের তুলনায় জুয়াইরিয়া রাদি আল্লাহু আনহার বয়স ছিল কম এ কারণেই নবীজি এই নাম রেখেছেন বলে আলেমদের অনেকে মত দিয়েছেন গত পূর্বে আমরা জেনেছি উম্মুল মিনীন জায়নাব বিন তুজাহাশ রাদি আল্লাহু আনহার নামও ছিল বার্রা উম্মুল মিনীন্দের মধ্যে আরও একজনের নাম ছিল বাররা তিনি হলেন মাইমৌনা বিনতুল হ্যারিস রাধি আনহা যার জীবনী সামনের দিকে আসবে ইনশা আল্লাহ আজ আমরা যার জীবনী আলোচনা করছি তিনি হচ্ছেন উম্মুল মিনিন জুআইরিয়া বিনতুল হ্যারিস রাধি আনহা। তিনি ছিলেন আরবের বিখ্যাত বনুমুস্তালিক গোত্রের সর্দারের মেয়ে জুআইরিয়া রাদি আনহার পিতার নাম হ্যারিস ইবনেদিরার আমরা জানি আরবের লোকেরা বিভিন্ন গোত্রে গোত্রে বিভক্ত ছিল তাই সেখানে অন্যান্য এলাকার মতো রাজা বাদশাহ উপাধির প্রচলন ছিল না তবে বড় বড় গোত্রের নেতাদেরকে অনেকটাই রাজা বাদশাহের সমতুল্য ধরা হতো সেই হিসাবে বলা যায় গোত্র প্রধানের মেয়ে হিসেবে জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আহ ছিলেন অনেকটাই আরবের রাজকন্যার মতো তিনি জন্মেছিলেন বনু মুস্তালিক গোত্রে এই বনু মুস্তালিক ছিল বনুখুজায় গোত্রের একটি শাখা ওরা ছিল মুশ্রিক ছিল মূর্তি পুজারী ওরা মুসলিমদের বিরুদ্ধে চক্রান্ত করত। एम ही एक चक्रान खबर पार पर रसुल्लाह सोल्लाह आलहसल्लम बनु मुस्तालिक गोत्रे बरुद्धे अभिजान परचालना कर फलश्रुति जुआईरिया रदीअल्लाहुआन के उम्मुल मिनीन हिसेब ग्रहण कर जुआईरिया बतुल हरिस रदीअल्लाहूआन साथे रसुल्लाह सल्लाह आलह्लमे पंचम हिजड़ीते पंचम हिजड़ी विभिन्न कारण खुबी गुरुतपूर्ण ए घटाबुल ए बचरे संघटित खंडकर जुद्ध প্রায় এক মাস ধরে আরবের কাফের মুশ্রিকদের সম্মিলিত বাহিনী মদিনা ঘেরাও রেখেছিল তাদের সৈন্যবাহিনীর সংখ্যা ছিল প্রায় দশ হাজার কিন্তু এরপরেও আল্লাহ সাহায্যে কাফেররা পরাজিত হয় পালিয়ে যায় আর মুসলিমরাই বিজয়ী হন তারা টিকে থাকেন যুদ্ধ শেষ হতে না হতেই শুরু হয়েছিল আরেকটি যুদ্ধ এই যুদ্ধ হয়েছিল বনু কোরাইজার ইহুদিদের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা এবং চুক্তি ভঙ্গের কারণে তাদের যোদ্ধাদেরকে পুরুষদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল এরপর প্রায় এক মাস কেটে যায় হঠাৎ একদিন রসুলুল্লাহ সাল্লুসলাম খবর পেলেন বনু মুস্তালিকের মুশ্রিকরা মদিনায় হামলার চক্রান্ত করছে এই সংবাদ শুনে রসুল্লাহ সাল্লু আলহিউস্লাম একজন সাহাবিকে পাঠালেন খবরটা যাচাই করার জন্য তিনি গেলেন বনু মুস্তালিকের এলাকায় এবং সেই সাহাবি ছিলেন বুরাইদা ইবনে আল হুসাইব আল আসলামী আনহু। তিনি সেখানে গিয়ে দেখেন সত্যি ওরা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে অস্ত্র জড় করছে আর সবাই মিলে মোদিনায় হামলার কথা আলাপ আলোচনা করছে সাহাবি এই খবর নিয়ে ফিরে এলেন মদিনায় তখন রসুলুল্লাহ সাল আলাইস্লাম সিদ্ধান্ত নিলেন ওদেরকে মদিনায় হামলার সুযোগ দেওয়া যাবে না বরং আমরাই ওদের এলাকায় গিয়ে হামলা করব। এরপর সাতশ্র সাহাবি নিয়ে রসুল্লাহ সাল্লাহ আলিয়া রওনা দিলেন বনমুস্তলিকের এলাকার উদ্দেশ্যে এই অভিযানে মুনাফিকদের নেতা আবদুল্লাহ ইবনে উবাই तर नेतृत्व विपुल संख्यक मुनाफिक अंश नहीं कारण मुनाफिकरा बुजते पे युद्धे मुस्लिम विजय सम्भवन बसि कारण रसल्लासल्लम शत्रुपक्ष के कोधरण प्रस्तुत सूझ ना दिए अकस्त आक्रमण परिचालना करणे गणिमतर सम्पद लाभ लोभे मुनाफिकरा युद्ध अंश नहीं রসুল্ল সাল্লাহ সাল্লামের স্ত্রীদের মধ্যে উমুল মিনীন আয়েশার আদি আল্লাহানহা এবং উমুল মিনীন উমা সাল্লাম রাদি আল্লাহা এই অভিযানে রসুল্ল্লাহ সাল্লাহ স্লামের সাথে গিয়েছিলেন উমুল মেনিন আয়েশার আদি আনহার জীবনী আলোচনায় এই বনি মুস্তলিকের অভিযান নিয়ে কিছু কথা হয়েছে এই অভিযান থেকে ফেরার পথেই আয়েশার আদি আনহার সেই সাদাকালো গলার মালা বা হারটি হারিয়ে গিয়েছিল আর মুনাফিকরা আয়েশার আদি আল্লাহুয়ানহাকে অপবাদ দিয়েছিল যা আমরা পূর্বে আয়েশারাদি আল্লাহু আহ্নার জীবনীতে আলোচনা করেছি এবার আমরা যাচ্ছি বনমুস্তালিকের সেই যুদ্ধ সম্পর্কে বন মুস্তালিকের এলাকায় একটি কুয়া ছিল কুয়াটির নাম মুরাইসি এটাই ছিল ওদের পানির একমাত্র উৎস রাসুল্ল সাল্লু আল্লাহ সাল্লাম সাহাবিদেরকে নিয়ে দ্রুত সেই কুয়াটির কাছে গিয়ে পৌঁছালেন এবং সেখানকার নিয়ন্ত্রণ গ্রহণ করলেন হঠাৎ করে মুসলিমদের বাহিনী দেখে অবাক হয়ে গেল বনমুস্তালিকের লোকেরা রাসুল্লাহ সাল্ল্লাহাম এমন একটি সময় সেখানে গিয়ে পৌঁছালেন যখন ওরা পানি ছিল ওদের পশুগুলোকে যুদ্ধ শুরু করার মতো প্রস্তুত অবস্থায় ওরা ছিল না এই অবস্থায় রাসুলুল্লাহ সাল্লু আলু সাল্লাম চাইলেই ওদের উপর আক্রমণ পরিচালনা করতে পারতেন ওদেরকে চরমভাবে পর্যদস্ত করতে পারতেন কিন্তু রাসুলুল্লাহ সাল্লু আলাইস্লাম শেষ মুহূর্তেও ওদেরকে একটি সুযোগ দিতে চাইলেন তিনি তাদেরকে ইসলাম গ্রহণের প্রস্তাব দিলেন ইসলাম গ্রহণ করলে তারা নিজেদের এলাকায় শান্তিতেই থাকতে পারবে এই প্রস্তাব দিয়ে প্রতিনিধি হিসেবে অমর ইবনুল খত্তাব রাদি আল্লাহকে রসুল্ল সাল্লাই পাঠালেন বন মুস্তালিকের কাছে কিন্তু ওই মুশ্রিকরা এই প্রস্তাব ফিরিয়ে দিল ইসলাম গ্রহণের বদলে ওরা একটি তীর নিক্ষেপ করল মুসলিমদের দিকে এর মাধ্যমে তারা বুঝিয়ে দিল তারা ইসলাম গ্রহণ করবে না বরং সুস্পষ্ট শত্রুতার বার্তা দিল ওদের নিক্ষিপ্ত তীরটি এসে বিধল একজন সাহাবীর গায়ে এরপর দুই দলের মধ্যে শুরু হল যুদ্ধ মুশ্রিকরা মুসলিমদের দিকে তীর বর্ষা নিক্ষেপ করতে লাগল এভাবেই যুদ্ধের অনেকটা সময় কেটে গেল দূর থেকে তীর বর্ষা নিক্ষেপ হচ্ছিল কিন্তু সরাসরি যুদ্ধ শুরু হচ্ছিল না এরপর এক সময় সাহাবাই একরাম রাজি আল্লাহু আনহুম তারা সারিবদ্ধ হয়ে একসাথে আক্রমণ করলেন ওদের উপর তখন ওই মুশ্রিকরা পরাজিত হল তারা ময়দান থেকে পালিয়ে গেল যুদ্ধের ময়দান থেকে পালিয়ে গেল বন মুস্তালিকের নেতা হারিস ইবনে আবি দিরার এই যুদ্ধে মুসলিমরা প্রচুর গণিমত পেলেন প্রায় পাঁচ হাজার ভেড়া এবং দুইশো উঠ পেলেন তারা কাফেরদের মধ্যে দশজন শূন্য নিহত হয়েছিল আর সাতশো জন বন্দী হয়েছিল যুদ্ধের নিয়ম অনুসারে বন্দীদেরকে দাস দাসী বানানো হলো আর ওদেরকে বণ্টন করে দেয়া হলো সাহাবিদের মাঝে এমনই একজন বন্দি ছিলেন বনমোস্তালিক গোত্রের নেতা হারিসের মেয়ে বার্রা তাকে দাসী হিসেবে বণ্টন করা হয়েছিল সাবিদ বিন কায়েস রাদি আল্লাহ আনহুর কাছে কিন্তু বার্রা যে একজন নেতার মেয়ে আর তিনি ছিলেন বেশ সম্পন্ন। এই কারণে বারোরা দাসী হয়ে বন্দি জীবন কাটাতে চাইলেন না তিনি অর্থের বিনিময়ে মুক্তি চাইলেন সাবিদ বিন কায়েস রিয়াল্লাহানহুর কাছে কোনো দাসদাসী যদি তার মনিবের কাছে অর্থ প্রদানের বিনিময়ে মুক্তির আবেদন করে সেই মুক্তির আবেদনের নাম মুকাতাবা সেই আবেদন শুনে সাবিদ রাজি আল্লাহানহু বললেন ঠিক আছে নয় উকিয়া স্বর্ণ দিলে তুমি মুক্তি পাবে কিন্তু বারোরা তিনি এত স্বর্ণ পাবেন কোথায় এ কারণে তিনি রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে আসলেন এবং এসে বললেন ইয়া রসুল আল্লাহ আমি ইসলাম গ্রহণ করেছি আশা আল্লাহ ইয়াদু আন্না কা হু আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই আর আমি আরও সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই আপনি আল্লাহর রসুল বররা বললেন আমি বনমোস্তালিক গোত্রের নেতা হারিসের মেয়ে আমাকে দাসী হিসেবে বণ্টন করা হয়েছে সাবিদ বিন কায়েসের কাছে আমি তার কাছে মুক্তির আবেদন করেছি আপনি আমাকে সাহায্য করুন রসুল্লাহ সাল্লাহাম তার কথা শুনে বললেন তুমি কি এর থেকেও ভালো কিছু চাও বারোরা বললেন সেটা কী রাসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন আমি তোমার মুক্তিপণ শোধ করে দিচ্ছি আর তোমাকে আমার স্ত্রী হিসেবে গ্রহণ করছি একথা শুনে আশ্চর্য হয়ে গেলেন বারোরা তিনি খুব খুশি হলেন আর রসুল্লাহ সাল্লি সাল্লামের সেই প্রস্তাব গ্রহণ করে নিলেন এভাবে তিনি মুক্তি পেলেন দাসত্ব থেকে আর লাভ করলেন রাসুলুল্লাহ সাল্লাহু আলহসাল্লামের সম্মানিত স্ত্রী হওয়ার সৌভাগ্য বিয়ের পর রাসুল্লাহ সাল্লাম বার্রার নামটি পরিবর্তন করে রাখেন জুয়াইরিয়া যে সম্পর্কে আমরা শুরুতেই কথা বলেছি রাসুল্লাহ সাল্লামের সাথে বিয়ের আগে হুমুল মিনিন জুয়াইরিয়া রাদিয়া আল্লাহুয়ানহা একটি স্বপ্ন দেখেছিলেন তিনি দেখলেন মদিনা থেকে একটি চাঁদ ছুটে আসছে তার দিকে এরপর সেই চাঁদটি নেমে এলো তার কোলে জুয়াইরিয়া ছিলেন বুদ্ধিমতি তাই তিনি বুঝতে পারলেন নিশ্চয়ই এই স্বপ্নের কোনো অর্থ আছে হয়তো মদিনার নেতা মুহাম্মদ সাল্লা উলাইসাল্লামের সাথে কিছু একটা ঘটবে তার জীবনে কিন্তু এই স্বপ্নের কথা কাউকে বললেন না তিনি পরবর্তীতে জুয়াইরিয়া রাদি আল্লাহু বর্ণনা করে বলেছেন রাসুল্ল্লা সাল্লু আলিয়া সাল্লাম যখন আমাদের এলাকায় এলেন আর আমি বন্দী হলাম তখন আমার দেখা স্বপ্নটি সত্য হওয়ার আশা বেড়ে গেল এরপর রাসুল্ল সাল্লাম আমাকে মুক্ত করে বিয়ে করলেন আর আমি আল্লাহ তাল্লাহার সুক্রিয়া আদায় করলাম এই যুদ্ধে একটি মজিজা ঘটেছিল সেই কথা স্মরণ করে জুয়াইরিয়া রাদি আল্লাহু আহা বলেন আমি দেখেছিলাম মুসলিমদের সৈন্য সংখ্যা অনেক বেশি এত বেশি যার সংখ্যা ভাষায় বর্ণনা করা সম্ভব নয় এরপর আমি ইসলাম গ্রহণ করলাম আর রসুলুল্লা সাল্লি সাল্লামকে বিয়ে করলাম তখন বুঝতে পারলাম আসলে মুসলিমদের সৈন্য সংখ্যা অত বেশি ছিল না বরং মুশরিকদের অন্তরে ভয় সৃষ্টির জন্য আল্লাহ তালা মুসলিম বাহিনীর সৈন্য সংখ্যা বেশি করে দেখিয়েছিলেন রাসুল্ল্লাহ সাল্ল্লালামের সাথে উমুল মিনিন জুয়াইরিয়া রাজি আল্লাহনহার বিয়ের পর সাহবা একরাম বললেন বনুমস্তালিক তো এখন আমাদের রাসুলের শ্বশুরবাড়ির লোকজন যেই বংশী রাসুল্লাহ সাল্লি ইসলাম বিয়ে করেছেন আমরা কি তাদেরকে দাস দাসী বানিয়ে রাখতে পারি এই কথা বলে সাহাবাইকরাম পরামর্শ করতে বসলেন এরপর তারা সিদ্ধান্ত নিলেন সব বন্দিদেরকে মুক্ত করে দেবেন এমনকি যাদের থেকে মুক্তিপণ নেওয়া হয়েছিল তাদের মুক্তিপণও ফেরত দেওয়া হবে এভাবেই মুক্তি পেয়েছিল বনু মুস্তালিকের সকল বন্দিরা যাদের সংখ্যা ছিল সাতশো জনেরও বেশি সাহাবাইকেরামদের এই উদারতা দেখে খুশি হয়ে গেল বনমুস্তালিকের লোকেরা রাসুল উল্লাহ সাল্লাইলামের সাথে জুয়াইরিয়া রাদি আল্লাহু বিয়ের সংবাদ শুনে তারা আরও আনন্দিত হলো তাদের মন থেকে শত্রুতার চিহ্নও দূর হয়ে গেল এরপর বনমস্তালিকের লোকেরা সবাই ইসলাম গ্রহণ করতে লাগলো এমনকি যারা যুদ্ধের ময়দান থেকে পালিয়ে গিয়েছিল তারাও ফিরে এলো মদিনায় রাসল্লাহ সাল্লাইসাল্লামের সাথে দেখা করে তারা সবাই একে একে ইসলাম গ্রহণ করতে লাগল এই কারণেই উম্মুল মিনীন আয়সা রাদি আল্লাহুয়ানহা বলেছেন আমি জুয়াইরিয়ার থেকে অধিক কল্যাণময়ী কোনো নারী দেখিনি যার কারণে তার গোত্রের লোকেরা এত উপকার পেয়েছে দাসত্ব থেকে মুক্তি এটাই ছিল উম্মুল মিনীন জুয়াইরিয়া রাদি আনহার বিয়ের মোহর এ সম্পর্কে ইবনে সাদ রহমউল্লাহ উল্লেখ করেছেন বনমুস্তালিক গোত্রের প্রতিটি বন্দির মুক্তি তার মোহর হিসেবে ধার্য করা হয় রাসুল্লাহ সাল্লাইসাল্লামের সাথে জুয়াইরিয়া রাদি আল্লাহুয়ানহার যখন বিয়ে হয়েছিল তখন জুয়াইরিয়া ছিলেন মাত্র ২০ বছর বয়সের একজন মহিলা আয়েশার আদি আনহা যখন প্রথম জুয়াইরিয়া রাদি আল্লাহুয়ানহাকে দেখেন তখন প্রথম দেখাতেই তাকে যথেষ্ট রূপবতী এবং তার চালচলন খুব মিষ্টি মধুর বলে বর্ণনা করেছেন উমুল মিনীন আয়েশারদি আল্লাহুয়ানহা জুয়াইরিয়া রাদি আল্লাহুয়ানহার রূপ এবং সৌন্দর্যে বর্ণনা করতে গিয়ে বলেছেন কান জুয়াইরিয়া ইম্রআতুন হ্যালোয়াতুন ওয়া ম্যালিহা জুয়াইরিয়ার মধ্যে মধুরতা এবং ছলাকলা উভয় ধরনের গুণ বিদ্যমান ছিল হালুয়া অর্থাৎ তার মধ্যে মিষ্টি মধুরতা এই বৈশিষ্ট্য ছিল এবং মালিহা এই শব্দের অর্থ হচ্ছে তিনি হচ্ছেন লাবণ্যুময়ী আক্ষরিক অর্থে এই শব্দের অর্থ হচ্ছে লবণাক্ত যেহেতু সেই সময়ে আরবে লবণের খুব অভাব ছিল সুতরাং এই উপমার মাধ্যমে অত্যন্ত দামি বা মূল্যবান কোনো কিছুকে বোঝানো হতো এভাবে আয়সার আদি আল্লাহুয়ানহা বর্ণনা করেছেন জুয়াইরিয়া রাদি আল্লাহুয়ানহার মধ্যে মিষ্টি মধুরতা এবং লাবণ্যুময়ী বৈশিষ্ট্য উভয়টি বিদ্যমান ছিল তিনি বলেছেন এমন কেউ নেই যে তাকে দেখে মুগ্ধ হতো না আবু আবুদাউদে বর্ণিত হাদিসে উমুল মিনীন আয়েশারাদি আল্লাহনহা বলেছেন জুয়াইরিয়া ছিলেন খুবই সুন্দরী এবং আকর্ষণীয় নারী যখন তিনি আল্লাহ রসুল সাল্লাইসাল্লামের কাছে মুক্তির আবেদন জানাতে এসেছিলেন তখন আমি দেখলাম জুআইরিয়া দরজায় দাঁড়িয়ে আছেন আর আমি এটা পছন্দ করলাম না কারণ আমি বুঝতে পারলাম আমি জুআইরিয়ার মধ্যে যে সৌন্দর্য এবং বৈশিষ্ট্য দেখেছি হয়তো আল্লাহ রসুল সাল্লামও তার মধ্যে সেটা লক্ষ্য করে থাকবেন অর্থাৎ আয়েশের আদি আল্লাহু আহা ভেবেছিলেন রাসুল্ল সাল্লাইসাল্লাম হয়তো জুয়াইরিয়া রাদি আল্লাহু আহাকে বিয়ের প্রস্তাব দিতে পারেন এবং শেষ পর্যন্ত উম্মুল মিনীন আয়েশার রাদি আল্লাহুয়ানহার ধারণাই সত্যি হয়েছিল ওদিকে উমুল মমিনিন জুয়াইরিয়া রাদি আল্লাহুয়ানহার পিতা হারিস ইবন দিরার এই খবর জানত না আগেই বলেছি হ্যারিস ছিল আরবের বড় নেতাদের একজন যুদ্ধে পরাজিত হবার পর হারিস বিন দিরার পালিয়ে গিয়েছিল ময়দান ছেড়ে কিন্তু এই পালিয়ে যাওয়া এবং তার মেয়ে মুসলিমদের হাতে বন্দি হয়েছে এই উভয় বিষয় ছিল তার জন্য খুবই লজ্জা এবং অপমানের হারিস ভাবল তার মেয়ে মুসলিমদের হাতে বন্দী হয়ে আছে এটা তো কিছুতেই মেনে নেওয়া যায় না তাই সে মেয়েকে মুক্ত করার জন্য মুক্তিপণ নিয়ে রওনা দিল মদিনার উদ্দেশ্যে হারিস এসেছিল কতগুলো উট নিয়ে এবং সেই উটগুলো ছিল অর্থ সম্পদে বোঝাই করা এর মধ্যে দুইটি উট ছিল তার খুবই প্রিয় এবং পছন্দের এ কারণে সেই দুইটি উটকে সে আলাদাভাবে লুকিয়ে রাখল একটি গোপন জায়গায় और बाकी उटगुलो नहीं रसल्लाह सल्लाहमर का हरिस रसुल्लम के बल आपने मे बंदी रेखे हैं यिन मुक्तिपण एब्के दिन यही हरिस उटगुलूर उपरे अर्थ सम्पर वर्णना दीते लागल हरिसर कथा शेष हार पर रसुल्लाह सल्लाहमें अच्छा से ही उट दुईटि कथाय जान के तुम आंकत्यक लुकिए रेखे कथा शुने अबाक गल हरिस সে বুঝতে পারল একমাত্র আল্লাহ এই খবর জানতেন নিশ্চয়ই তিনি এই খবর জানিয়ে দিয়েছেন তার রসুলকে নইলে এই খবর জানা তার পক্ষে কিছুতেই সম্ভব ছিল না সাথে সাথে হায়র সিবনে দিরার কালিমাপুরে মুসলিম হয়ে গেল এবারে চলুন জানা যাক আমাদের মা উমুল মিন জুয়াইরিআ রাজি আল্লাহু আনহার ইবাদতবন্দিগি এবং তার কিছু চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে একবারে জুমার দিনে রসুল্লা সাল্লা সাল্লাম এলেন জুয়াইরিয়া রাদি আল্লাহু আনহার ঘরে তিনি দেখলেন সেইদিন জুয়ারিয়া রাদি আল্লাহুয়ানহা সিয়াম রেখেছেন একথা শুনে রসুল্লাহ সাল্লাই প্রশ্ন করলেন তুমি কি গতকাল সিয়াম রেখেছিলে উমুল মিনীন জুয়াইরিয়া রদি আল্লাহুয়ানহা বললেন না রসুল্লাহ সাল্লাই আবার প্রশ্ন করলেন তাহলে কি আগামীকাল রাখতে চাও জুয়াইরিয়া বললেন না তখন রসুল্লাহ সাল্লাম বললেন তাহলে শুধু আজকের দিনের জন্য সিয়াম রেখো না এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে সে সময় ইহুদিরাও শুধুমাত্র একদিন শুক্রবারে বা জুমার দিনে সিয়াম রাখত তাদের সাথে মিল হয়ে যায় বলে রসল সাল্লি আসলাম এটা পছন্দ করেননি এজন্যই শুধুমাত্র জুমার দিনে সিয়াম রাখতে জুয়াইরিয়া রাদি আল্লাহুয়ানহাকে তিনি অনুৎসাহিত করেছিলেন রসল সাল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের কেউ যেন শুধুমাত্র জুমার দিনে সিয়াম না রাখে বরং তার আগে একদিন অথবা পরে একদিন মিলিয়ে এভাবে সিয়াম রাখবে উমুল মিনী জুয়াইরিয়া রাদি আল্লাহুয়ানহা আল্লাহ তালা ইবাদত করতে খুবই পছন্দ করতেন মাঝে মাঝে তিনি সারাদিন জায়নামাজেই কাটিয়ে দিতেন একদিন সকালে রসুল্লা সাল্লুসাল্লাম তার ঘর থেকে বের হয়ে মসজিদে গেলেন তিনি দেখলেন সেই সময় জুয়াইরিয়া রাজি আল্লাহু আনহা জায়নামাজে বসে দোয়া করছিলেন এরপর দুপুরের দিকে রসুল্লাহ সাল্ল্লা আলু সাল্লাম ঘরে ফিরে এলেন তিনি এসে দেখেন জুয়াইরিয়া রদি আনহা তখনও জায়নামাজেই বসে আছেন আর আল্লাহ তালার কাছে দোয়া করছেন রসুল্লাহ সাল্ল্লা উলাইসাল্লাম বললেন তুমি কি সময় এই অবস্থাতেই থাকো উম্ম মিন জুয়াইরিয়া রাজি আনহা বললেন হ্যাঁ রসুল্ল সাল্লাম বললেন আমি কি তোমাকে এর থেকেও ভালো কিছু শিখিয়ে দেব তোমার কাছ থেকে যাওয়ার পর আমি চারটি ক্যালিমা তিনবার পড়েছি তুমি ভোর থেকে এই পর্যন্ত যত আমল করেছ তার থেকে সেই চারটি কালিমার সবাব বেশি এবং সেই কালিমাগুলো হচ্ছে সুবাহান আল্লাহি অবি হামদিহি আদা দা খলকিহি ও রিদো আনফিহি ওয়া জিনা তা আরশিহি ও মেদা আদা ক্যালিমা অর্থাৎ আমি প্রশংসার সাথে আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি এবং এই পবিত্রতা এত বেশি যা তার সৃষ্টির সমান যা তার সন্তুষ্টির সমান যা তার আড়োসের ওজনের সমান এবং তার কালেমার সংখ্যার সমান রাসুল্ল সাল্লাহ সাল্লাম এভাবেই তার স্ত্রীদের খুঁটিনটি বিষয়গুলো লক্ষ্য করতেন তাদেরকে তারবিয়া দিতেন এবং উত্তম বিষয় শেখাতেন উমুল মিনীন জুয়াইরিয়া রাদি আনহা আহা ছিলেন বনমস্তলিক গোত্রের নেতার মেয়ে তখন তার জীবন ছিল প্রাচুর্য এবং স্বচ্ছলতায় পরিপূর্ণ কিন্তু আল্লাহ রসুল সাল্লু আলু সাল্লামের সাথে বিয়ের পর তিনি দুনিয়ার সমস্ত ভোগ বিলাস ত্যাগ করেন খুবই সাদামাটা জীবন কাটাতে লাগলেন তিনি একদিন রসুল্লাহ সাল্লু আলু সাল্লাম এলেন জুয়াইরিয়া রাজি আল্লাহু আনহার ঘরে তখন আল্লাহ রসুল সাল্লাহিস্লাম ছিলেন ক্ষুধার্ত তিনি বললেন ঘরে খাওয়ার কিছু আছে কি উমুল মমিন জুয়াইরিয়া রাজি আল্লাহু আনহা বললেন আমার দাসী কিছু সদাকার গোস্ত উপহার দিয়েছিল শুধু সেটাই আছে এছাড়া খাওয়ার কিছু নেই একথা শুনে রসুল্ল সাল্লি সাল্লাম বললেন ঠিক আছে ওটাই নিয়ে এসো সেটা তার জায়গায় চলে এসেছে আমরা জানি রাসুল্ল সাল্লু আলু সাল্লাম এবং তার পরিবারের জন্য বা আহলে আহলিবাইতের জন্য দান সৎকা গ্রহণ করা বৈধ নয় কিন্তু যদি কেউ কোনো কিছু উপহার দেয় তাহলে সেটা গ্রহণ করা বৈধ এ কারণেই রাসুল্ল সাল্লাম বলেছেন সেটা তার জায়গায় চলে এসেছে অর্থাৎ সেই সদকার গোস্তগুলো উপহার হিসেবে দেওয়া হয়েছিল জুয়াইরিয়া রাদি আল্লাহ কাছে এ কারণেই রাসুলুল্লাহ সাল্লু আলিয়া সেটাকে গ্রহণ করলেন এবং উমুল মিনিন জুয়াইরিয়া রাদি আল্লাহুয়ানহাকে বললেন সেই গোষ্ঠগুলো নিয়ে আসতে রাসুল উল্লাহ সাল্লাস্লামের সাথে অনেক সফর করেছেন আমাদের মা উমুল মিনিন জুয়াইরিয়া রাজি আনহা তিনি রাসুল্ল্লাহ সাল্লাইস্লামের সাথে হজ এবং ওমরা করেছেন বিভিন্ন যুদ্ধের সফরেও গিয়েছেন এমনই একটি যুদ্ধের সফর ছিল খাইবারের যুদ্ধ এই যুদ্ধ হয়েছিল ইহুদিদের বিরুদ্ধে খাইবার ছিল মদিনা থেকে প্রায় নব্বই মাইল দূরের একটি এলাকা এখানে ইহুদিদের অনেকগুলো দুর্গ এবং ক্ষেত খামার ছিল মদিনা থেকে যেসব ইহুদিদেরকে বহিষ্কার করে দেওয়া হয়েছিল তারা এখানে এসে বসতি স্থাপন করেছিল এছাড়া এই জায়গাতে আগে থেকেই অন্যান্য ইহুদিদের বসবাস ছিল খাইবারের ইহুদিরা সবসময় চক্রান্ত করত মুসলিমদের বিরুদ্ধে এই খাইবারের ইহুদিরাই মুসলিমদের বিরুদ্ধে খেপিয়ে তুলেছিল আরবের সমস্ত মুস্রিকদেরকে এবং তখন আরবের কাফের মুর্শিকরা একজোট হয়ে সম্মিলিত বাহিনী গঠন করে হামলা করতে এসেছিল মদিনায় এবং এটা ছিল খন্দকের যুদ্ধের ঘটনা কিন্তু এরপর আল্লাহ তাল্লাহ রিচ্ছাই মুসলিমরাই বিজয়ী হন এবং কাফেররা পরাজিত হয়ে পালিয়ে যায় এইসব কারণে রসুল্ল সাল্লি সাল্লাম খাইবারের ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন আল্লাহর ইচ্ছাই সেই যুদ্ধেও জয়ী হন মুসলিমরা খাইবার জয়ের পর মুসলিমরা প্রচুর গণিমত লাভ করেন ইহুদিদের ক্ষেত খামার খেজুর বাগান সহ যত সম্পদ ছিল সবই চলে আসে মুসলিমদের হাতে কিন্তু এত এত ক্ষেত খামার এগুলো চাষাবাদ করবে কে তাই রসুল্লাহ সাল্লুসাল্লাম ইহুদিদের আবেদনের ভিত্তিতে তাদেরকে কিছু দিনের জন্য খাইবারে বসবাসের অনুমতি দেন এবং সাথে শর্ত দেন যখনই মুসলিমরা চাইবে তখনই তাদেরকে সেখান থেকে উচ্ছেদ করতে পারবে আর ওরা যা ফসল ফলাবে তার অর্ধেক পাবে মুসলিমরা এই শর্তে ইহুদিরা খাইবারে বসবাসের অনুমতি পায় খাইবার বিজয়ের পর রসুল্লাহ সাল্লাই ও মাহাতুল মিনীন্দের জন্য বাতসরিক ভাতা প্রদানের ব্যবস্থা করেন বছরে তাদেরকে একশো ওয়াসাক পরিমাণ খাদ্যশস্য দেওয়া হতো जार मध्य आशी वास खेज और बीस वास गम एक वासाक मान हम सहज कथायट भर्ती बोझा उम्मुल ममिन आ ईशार दीअल्लाह बोलें खायबार विजय पर रसुलर बलाबलि करते लागलम एनथेरा पेट भरे खेजूर खेते रसुल्लासलम इंतकाले इसलामी राष्ट्र पक्ष के वेतन देवा हत उम्मीन के আউুকর রাজি আল্লাহু আনহু তাদের সবাইকে সম পরিমাণ অর্থ প্রদান করতেন এরপর খলিফা হন আমিরুল মিনিন অমর ইবনুল খাতাব রাজি আনহু তিনি সিদ্ধান্ত নিলেন সাহাবিদেরকে তাদের মর্যাদা অনুসারে অর্থ প্রদান করবেন যারা যত আগে ইসলাম গ্রহণ করেছেন তাদের মর্যাদা তত বেশি সেই অনুসারে অমর রাজি আল্লাহুয়ানহু উম্মুল মিনীন্দের জন্য বছরে বারো হাজার দীরহাম ভাতা নির্ধারণ করলেন কিন্তু উম্মুল মিনীন্দের মধ্যে দুইজন অর্থাৎ জুয়াইরিয়া রাদি আল্লাহু আনহা এবং সাফিয়া রাজি আনহা তাদের দুজনের জন্য ওমর রাদি আল্লাহওয়ানহু ভাতা নির্ধারণ করলেন ছয় হাজার দৃঢ়াম কিন্তু যেখানে অন্যান্য উম মোয়ীনদেরকে বারো হাজার দিরহাম দেওয়া হচ্ছে সেখানে তাদের দুইজনকে ছয় হাজার দিরহাম দেওয়া হচ্ছে কেন এই কারণে তারা দুইজন এই ভাতা গ্রহণ করতে রাজি হলেন না তখন খলিফা ওমর ইবনুল খেতাব রাজি আল্লাহওয়ানহু ব্যাখ্যা করে বললেন রাসুলের স্ত্রীদের মধ্যে যারা হিজরত করেছেন আমি তাদের জন্য বারো হাজার দিরহাম ঠিক করেছি যেহেতু উম্মুল মমিনিনদের মধ্যে জুয়াইরিয়া রাদি আল্লাহুয়ানহা এবং সাফিয়া রাদি আল্লাহুয়ানহা তারা হিজরত করেননি এছাড়া জীবনে এক পর্যায়ে তারা যুদ্ধবন্দিনী ছিলেন সেই কারণে তাদের দুজনের জন্য অন্যান্য উম্মুল মমিনীন্দের তুলনায় অর্ধেক বেতনের ব্যবস্থা করেছিলেন খলিফা অমর ইমুল খাতাউর রাদি আল্লাহুয়ানহু উম্মুল মমিনদের মধ্যে তাদের দুজনের মর্যাদার বিষয়টিকে এভাবেই বুঝেছিলেন তিনি কিন্তু এই অবস্থায় উম্মুল মমিন আয়েশা রদি আল্লাহুয়ানহা বলেন আল্লাহ রসুল সাল্লি সাল্লাম আমাদের মধ্যে পার্থক্য করতেন না আমাদের সবাইকে একই পরিমাণ অর্থ দিতেন এই কথা শুনে ওমর ইবুল খতাব রাজিউল্লাহ আনহু তার সিদ্ধান্ত পরিবর্তন করেন এবং তিনি নতুন সিদ্ধান্ত গ্রহণ করেন সব উম্মুল মিনীন্দেরকে একই অর্থ দেওয়া হবে তখন থেকে সব উম্মুল মিনীদেরকে বারো হাজার জিরহাম প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় সব উম্মুল মিনীন্দের মতো জুয়াইরিয়া বিনতুল হ্যারিস রাজি আনহা তিনিও ছিলেন খুবই দান শিলা আল্লাহ তা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তিনি প্রচুর দান খৈরাত করতেন দাস দেশই মুক্ত করতেন একদিন অম্মুল মোমিনিন জুয়াইরিয়া আনহা আল্লাহআনহা রসুল্ল সাল আলহসালামকে বললেন আমি আমার এই দাসটিকে মুক্ত করে দিতে চাই জবাবে রসল্লাহ সাল্লি সাল্লাম বললেন ঠিক আছে তাহলে একে তোমার মামার কাছে পাঠিয়ে দাও তিনি মরুভূমিতে থাকেন আর এই দাসটি তোমার মামার দেখাশোনা করতে পারবে যত্ন আত্মী করতে পারবে এতে তুমি বেশি সোয়াব পাবে রসল্লাহ সাল্লামের ইন্তেকালের পর উমুল মিনীন জুয়াইরিয়া রাদি আল্লাহু জীবন সম্পর্কে খুব বেশি জানা যায় না সেই সময়টা তিনি কাটিয়েছেন ঘরে অবস্থান করে এবং আল্লাহ তাল্লার ইবাদতবন্দিগি করে এবং ইলুম শিক্ষা দিয়ে অধিকাংশ আলিমদের মতে তিনি ইন্ত্রেকাল করেছেন ছাপ্পান্ন হিজরিতে তখন তার বয়স হয়েছিল প্রায় সত্তর বছর মদিনার গভর্নর মারোয়ান ইবনুল হাকাম তার জানাজার ছলাত পরিয়েছিলেন এবং সেই জানা যায় প্রচুর লোক এসেছিল এরপর তাকে দাফন করা হয় মদিনার বাকি গোরস্থানে যেখানে তিনি ছাড়া আরও আটজন উম্মুল মিনীন সমাহিত আছেন উম্মুল মিনিন জুয়াইরিয়া বিনতুল হারিস রাজি আল্লাহু আনহার ইন্তেকালের পর উম্মুল মিনীন্দের মধ্যে আয়েশা এবং উম্মে সালামা রাদি আল্লাহ আনহুমা ছাড়া আর কেউ জীবিত ছিলেন না ধীরে ধীরে তাদের সংখ্যা কমে আসছিল এবং তারা একে একে দুনিয়া থেকে বিদায় নিচ্ছিলেন আল্লা তালা তাদের সকলের উপরই রহম করুন এবং জান্নাতে তাদের মর্যাদা বৃদ্ধি করুন শেষ করার আগে সংক্ষেপে আরও একবার নজর দেওয়া যাক উমুল মমিন জুয়াইরিয়া আনহার জীবনের দিকে উমুল মমিন জুয়াইরিয়া রাজি আল্লাহুয়ানহার জীবন থেকে শিক্ষা পাওয়া যায় উত্থান পতন জীবনের স্বাভাবিক বাস্তবতা বনু মুস্তালিকের যুদ্ধের আগে তিনি ছিলেন আরবের সবচেয়ে বড় গোত্রের সর্দারের মেয়ে অথচ পরের দিন তিনি হলেন যুদ্ধবন্দিনী এর পরের দিন তিনি ইসলাম গ্রহণ করলেন এবং হেদায়ত পেলেন এবং বন্দিত্ব থেকে মুক্তি পেলেন এরপর তিনি উম্মুল মিনিন বা রাসুল্লাহ সাল্লাহামের স্ত্রী হওয়ার মহাসৌভাগ্য লাভ করলেন এভাবে সবসময় একটি পরিস্থিতি থেকে আরেকটি পরিস্থিতির পরিবর্তন এটাই হচ্ছে মানুষের জীবন জীবন কখনও থেমে থাকে না সব সময় এক অবস্থা থেকে আরেক অবস্থায় পরিবর্তন হয় কাজেই জীবনের বিভিন্ন অবস্থায় যদি আমরা সত্য এবং হেদায়তের পথ বেছে নিতে পারি সেটাই হচ্ছে প্রকৃত সফলতা রাসুল্লাহ সালাইস্লামের সাথে বিয়ের আগে জুয়াইরিয়ার বিয়ে হয়েছিল বনু মুস্তালিক গোত্রের এক ব্যক্তির সঙ্গে যার নাম মুসাফি ইবনে সাফান সে ছিল মুশরিক ইসলামের চরম শত্রু সে নিহত হয় বনু মুস্তালিকের যুদ্ধে ফলে জুয়াইরিয়া তখন ছিলেন একজন বিধবা নারী এরপর তিনি বন্দী হিসেবে মুসলিমদের হাতে আটক সেই অবস্থায় চাইলেই তিনি জীবনের ব্যাপারে অভিযোগ করতে পারতেন যেমনটা আজকাল আমরা আমাদের মধ্যে দেখতে পাই জীবনের সামান্য কিছু কম বেশি হলেই বা সামান্য পান থেকে চুন খসলেই আমরা জীবনের সব কিছুর ব্যাপারে বিতঃশ্রদ্ধ হয়ে উঠি এবং অভিযোগ করতে থাকি আমরা অভিযোগ করে বলতে থাকি কেন আমার সাথেই এমন হলো অথচ আমাদের মা উমিয়ারহা এমন ছিলেন না জীবনের সকল অবস্থাতেই তিনি কল্যাণ এবং খায়ের তালাশ করতেন তাই বন্দী হওয়ার পরেও তিনি ভাবছিলেন কিভাবে মুক্তি লাভ করার সুযোগ পাওয়া যায় এবং সেই কারণেই তিনি সাবিদ বিন কায়েস রিয়্লাহুয়ানহুর সাথে মুকাতাবা বা মুক্তির চুক্তি করেছিলেন জুয়াইরিয়া রাদি আনহা ছিলেন একজন আত্মবিশ্বাসী দৃঢ়ততা এবং সাহসী নারী তাই বন্দী হওয়ার পরেও তিনি সরাসরি রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাথে দেখা করে মুক্তির আবেদন জানাতে এবং সাহায্য চাইতে দ্বিধা করলেন না এরপর রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম যখন তাকে মুক্তি দেওয়ার প্রস্তাব দিলেন এবং জীবনসঙ্গিনী হিসেবে গ্রহণ করার প্রস্তাব দিলেন তিনি সেই প্রস্তাব সরাসরি কবুল করে নিলেন সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে এক মুহূর্ত দেরি করলেন না উমুল মিনীন জুয়াইরিয়া রাদি আল্লাহু জীবন থেকে এটা আমাদের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা এবং সেটা হচ্ছে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে দেরি করা উচিত নয় ভালো কাজে দেরি করা উচিত নয় জীবনে আমাদের সামনে যখনই ভালো কিছু সুযোগ আসবে তখন সাথে সাথে সেটা গ্রহণ করতে হবে উমুল মিনীন জুয়ারিয়া রাদি আল্লাহার জীবনের আরেকটি শিক্ষণীয় বিষয় হচ্ছে তার সাদামাটা জীবন রাসুলের সাথে বিয়ের আগে তিনি ছিলেন একজন গোত্রপ্রধানের মেয়ে অনেকটাই আরবের রাজকন্যার মতো ছিলেন তিনি প্রাচুর্য এবং ভোগবিলাসের মধ্যেই তিনি বেড়ে উঠেছিলেন কিন্তু রাসুলের সাথে বিয়ে হওয়ার পর একেবারেই সাদামাটা জীবনে তিনি অভ্যস্ত হয়ে যান সবসময় ইবাদতবন্দিগি এবং জিকিরাজকারী তিনি তার সময় কাটাতেন এভাবে দুনিয়ার বদলে আখিরাতের প্রাচুর্য আখিরাতের আরাময়েশ এবং আখিরাতের বিলাসিতাকেই তিনি প্রাধান্য দিয়েছেন এবং সব কিছুর উপরে প্রাধান্য দিয়েছেন আল্লাহ এবং তার রাসুলের সন্তুষ্টিকে তাই আমরা দোয়া করি আল্লাহ তাল্লাহ আমাদের মা উমুল মিনিন জুয়াইরিয়ার দি আল্লাহু আহার উপরে সন্তুষ্ট হয়ে যান জান্নাতে তার মর্যাদা আরও বাড়িয়ে দিন আর আমাদেরকেও জান্নাতে দাখিল হওয়ার তৌফিক দান করুন আল্লাহ মাহিন وصلى الله تعالى على سيدنا محمد وعلى آله وصحبه وسلم والحمد لله رب العالمين رايندروس ميديا والنانو پوجكت شمبر كي جانتے فيزید کرون www.raindropsmedia.org اثبا فیس بوك www.facebook.com slash raindrops media اثبا www.youtube.com slash two